আলোচনা চলছিল নবীজির আখলাক নিয়ে এই ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্ব আজকের পর্ব শুরু হচ্ছে সত্যবাদিতা নিয়ে সত্য সংবাদ হচ্ছে বাস্তবে যা ঘটেছে আর বাস্তবের বিপরীত হল মিথ্যা সংবাদ মানুষ সত্যবাদিতাকে নিজের জন্য আবশ্যক করে নিলে এবং মিথ্যার আশ্রয় কখনোই না নিলে তখন সে সত্যবাদিতার গুণে ভূষিত হয় আল কোরআন সত্যবাদী থেকে আঁকড়ে ধরার জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে আল্লাহ তালা বলেন ইমানদারগণ আল্লাহকে ভয় করো। এবং সত্য সত্যপরায়ণদের সাথে থাকো। কোরআনে আল্লাহ যতবার তার ক্ষমা ও মহাপ্রতিদান লাভকারী বান্দাদের পরিচয় বর্ণনা করেছেন প্রতিবারই সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারীর কথা এসেছে নবতের আগে পরে উভয় সময়েই রসদসাল্লু আলাই আসালাম সত্যবাদী বলে পরিচিত ছিলেন নবতের পূর্ব থেকেই মক্কায় ছোট বড় সকলের কাছে তিনি আল আমিন বলে প্রসিদ্ধ ছিলেন যার মানে বিশ্বাসী আর এই কারণেই প্রথমবার যখন ওহি অবতীর্ণ হয় এবং খাদিজাদ আলহাকে তিনি বলেন নিজেকে নিয়ে ভয় হচ্ছে আমার খাদিজা জাদিল তাকে বলেন কখনো না নিশ্চিত থাকুন আল্লাহর কসম তিনি আপনাকে কখনো অপদস্থ করবেন না কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সত্য কথা বলেন দুর্বলের বোঝা বহন করেন অসহায়ের জীবিকার ব্যবস্থা করেন অতিথির সেবা করেন বিপদগ্রস্তদের যথাযথ সাহায্য করেন খাদিজার এই স্বীকৃতি সম্পর্কে মক্কার সবাই অবগত ছিল এটা ছিল নবের আগেই এবং এখানে গুণাবলী বর্ণনার ক্ষেত্রে প্রথম দিকেই তিনি বলছেন তার সত্যপাতিতার কথা মুশ্রিকরাও এই সত্যতা স্বীকার করে বর্ণিত হয়েছে আমি ভালো করে জানি যে ওরা যা বলে তা আপনাকে দুঃখ দেয় আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না বরং এই জালেমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে সুরাল আনাম আয়াত তেত্রিশ শত্রুরাও নবীজ সাল্লাহু আলি আসলামের সত্যবাদিকার স্বীকৃতি দিয়েছে ইসলাম গ্রহণের পূর্বে আবুসুফিয়ানের সাথে সম্রাট হেরাক্লিয়াসের যে আলোচনা হয়েছিল তাতে দেখা যায় হেরাক্লিয়াস আবুসুফিয়ানকে জিজ্ঞেস করেন পূর্বেও সে যা বলত তাতে কি তোমরা তাকে মিথ্যার অপবাদ দিয়েছ আবু সুফিয়ান বলেছিল না তারপর সে বলল আমি জিজ্ঞাসা করেছি তোমরা কি পূর্বেও তাকে মিথ্যাবাদে বলেছ তুমি বলেছ না এতে আমি বুঝতে পেরেছি যে মানুষের বিষয়ে মিথ্যা বলার মতো নয় সে আল্লাহর বিষয়েও মিথ্যা বলবে না কাফেরদের পক্ষ থেকে নবীজিসাল্লা আলি আসলামের সত্যায়ন এই পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বর্তমান বিষয়ে যা বলছেন তা তো নিশ্চত বিশ্বাস করতই এমনকি ভবিষ্যৎ বিষয়ে যদি কিছু বলতেন তাও তারা সত্য বলে জানত আবদুল্লা বিন মাসুদ রাদিল্লা আনহু বলেন সা আদেবিন মোয়াজ রাদিল্লা আনহু ওমরার উদ্দেশ্যে মক্কায় এসে উমাইয়া বিন খালাফের বাড়িতে অবস্থান করেন ওমাইয়াও যখন মদিনার পাশ দিয়ে সিরিয়া যেত তখন সাহাদে বিন মোয়াজ রাদিল্লা আনহুর বাড়িতেই যাত্রাবিরতি করত ওমাইয়া সাজ রদ ওয়ানহুকে বললো অপেক্ষা করো যখন দ্বীপ্রহর হবে মানুষ উদাসীন হয়ে পড়বে তখন তুমি গিয়ে তাওয়াফ করবে সাহজর ওয়ানহু যখন তাওয়াফ করতে লাগলেন হঠাৎ আবুজাহ এসে বলল কে কাবায় তাওয়ফ করছে সাদ রাদানহু বললেন আমি সাদ আবু জাহেল বললো তোমরা মুহাম্মদ ও তার সাহাবিদের আশ্রয় দিয়েছ আর এখানে নিরাপদে তাওয়াফ করছ তিনি জবাবে বললেন হ্যাঁ তাদের মধ্যে বাদানুবাদ হলো ওমাইয়া সাদকে বলল আবুল হেকামের সামনে উচ্চ স্বরে কথা বলো না সেই এই উপত্যকার অধিবাসীদের সর্দার সা্লা ওহু বললেন খোদার কসম যদি আমাকে আল্লাহর ঘর তাওয়াফ করতে বাধা দাও তাহলে সিরিয়ায় তোমার বাণিজ্য যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব তারপরেও ওমাইয়া সাদকে বলতে লাগলো আবুল হাকামের সামনে উচ্চ স্বরে কথা বলো না সা জাদিল্লা ওয়ানহু রেগে বললেন রাখো তোমার কথা আমি তো মোহাম্মদ সাল্লা আলিয়াস্লামকে বলতে শুনেছি তিনি তোমাকে হত্যা করবেন সে বলল আমাকেই তিনি উত্তর দিলেন হ্যাঁ ওমাইয়া বলল আল্লাহর কসম মোহাম্মদ কখনও মিথ্যা কথা বলে না এরপর সে তার স্ত্রীর কাছে গিয়ে বলল তুমি কি জানো আমার ইয়াসরিফের ভাই কি বলেছে সে বলল কি বলেছে সে ওমাইয়া বলল সে মোহাম্মদকে বলতে শুনেছে সে আমাকে হত্যা করবে তার স্ত্রী বলল আল্লাহর কসম মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না অর্থাৎ রসুদাল্লু আলি আসলামের ভবিষ্যতের কথা শুনে উমাইয়া ও তার স্ত্রীর কোনো সংশয় হয়নি বরং তারা তা ঘটবে বলে ধরে নিয়েছে এবং ভীত হয়ে পড়েছে আয়েশ রাদুল্লাহ আহা বলেন রসদসাল্লাহু আলিউসলামের কাছে সবচেয়ে ঘৃণিত বিষয় ছিল মিথ্যা বলা রসুদাল্লাহু আলিউসলামের কাছে এক ব্যক্তি মিথ্যা কথা বলত তিনি তার প্রতি মনক্ষুণ্ণ হন আমের রেবেন রবি রাদুল্লাহ আনহা বলেন একবার আমাকে আমার আম্মা ডাক দিলেন রসুদ সাল্লাহু আলি আলসালাম তখন আমাদের ঘরে বসা ছিলেন আম্মা বললেন আসো আমি তোমাকে কিছু দেবো রসদ সাল্লু আলিউসলাম তাকে জিজ্ঞেস করলেন তাকে কি দেবে তিনি বললেন খেজুর দেব রসদ সাল্লাহু আলি আসসালাম বললেন মনে রাখবে যদি তাকে কিছু না দাও তাহলে মিথ্যার গোনা লেখা হবে এই হাদিসে শিশুদের প্রতিপালনের ক্ষেত্রে নবীজির একটা শিক্ষা উঠে এসেছে ছোট বাচ্চা যখন দেখে বড়রা মিথ্যা কথা বলছে তখন এটাকে সাধারণ বিষয় মনে করে এবং মিথ্যার মধ্য দিয়ে বেড়ে ওঠে শিশুকে যখন মা বলে এসো আমি তোমাকে কিছু দিব কিন্তু তাকে কিছুই দেয় না শিশু তখন মিথ্যাকে একটা সাধারণ বিষয় মনে করে এরপর যখন মা তাকে আবার আসতে বলে তখন সে আর বিশ্বাস করে না রসদাল আলাইসলাম জোরালোভাবে নির্দেশ দিয়েছেন মিথ্যা থেকে বিরত থাকার জন্য এমন কি। অনেকে ক্ষুদ্র বিষয়ে মিথ্যা বলতে দ্বিধা করে না তিনি তাও প্রত্যাখ্যান করেছেন সত্য সব সময় সত্য আসমাবিদে ইয়াজিজাদিল আহা বলেন একবার রসদ সাল্লু আলহ আসালামের কাছে খাবার উপস্থিত করা হলো তিনি আমাদের সামনে দিলেন আমরা বললাম আমাদের খাওয়ার ইচ্ছা নেই রসুদ্সাল্লাহু আলহ আসালাম বললেন ক্ষুধা ও মিথ্যাকে একত্র করোনা মানুষকে হাসানোর জন্য যে মিথ্যা বলা হয় তাও মিথ্যার বাইরে নয় বরং নিকৃষ্ট মিথ্যা এই ব্যাপারে কঠিন হুমকি এসেছে মোয়াবিয়া বিন হাইদা কুসাইর ইরাজ্লা আনহ বলেন আমি রসুল সাল্লাহ আলহামকে বলতে শুনেছি ধ্বংস হোক সেই ব্যক্তি যে লোক হাসাতে মিথ্যা বলে তার ধ্বংস হোক তার ধ্বংস হোক যে সত্যবাদী হতে চায় তার জন্য আবশ্যক হলো স্বাভাবিক ও রসিকতা সর্বাবস্থায় মিথ্যা থেকে নিজেকে পবিত্র রাখা মিথ্যার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে রসুলের উপর মিথ্যার অপবাদ চালানো অথচ তিনি বহু হাদিসে এই বিষয়টি নিয়ে জোরালো আলোচনা করেছেন রসদসাল্লু আলিহাল্লাম বলেছেন আমার নামে মিথ্যা বলা অন্য কারোর নামে মিথ্যা বলার মতো নয় যে ব্যক্তি আমার নামে স্বেচ্ছায় মিথ্যা বলবে সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় আনাসবিন মালিক রদেল আনহো বলেন রসুদ সাল্লু আলিউসালের এই সতর্কবাণী আমাকে বেশি হাদিস বর্ণনা করা থেকে বিরত রেখেছে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার নামে স্বেচ্ছায় মিথ্যা বলে সে যেন জাহান নামকে তার ঠিকানা বানায় সত্যবাদিতার পর যে চারিত্রিক গুণাবলীটিতে আমরা আসছি সেটা হচ্ছে বিশ্বস্ততা ও কৃতজ্ঞতা বোধ এর মধ্যে তিনটি বিষয় আসবে ওয়াদারক্ষায় রক্ষায় বিশ্বস্ত থাকা অঙ্গিকার পূরণে বিশ্বস্ত থাকা আর কৃতজ্ঞতা বোধের পরিচয় বিশ্বস্ততার বিষয়টি সত্যবাদিতার বলয় থেকে বের হতে পারে না তাই অধিকাংশ আলোচক সত্যবাদিতার সাথেই এর আলোচনা করেছেন তবে গভীরভাবে দেখলে উভয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায় বিশ্বস্ততার বিষয়টি আসে মূলত প্রতিশ্রুতি বা অঙ্গীকার করার পরে আল্লাহতালা ইসমাইল সালামের প্রশংসা করেছেন এবং কোরআনে তার বিশ্বস্ততার গুণের কথা বলেছেন এভাবে এ কিতাবে ইসমাইলের কথাও উল্লেখ করুন তিনি ছিলেন প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী এবং ছিলেন রাসুল নবী সুরা মারিয়াম আয়াত চুয়ান্ন যদিও সকল নবী প্রতিশ্রুতি রক্ষায় যত্নবান ছিলেন কিন্তু ইসমাইল আলাহ ইসলাম ছিলেন এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক বোঝার জন্য এই ঘটনায় যথেষ্ট যে তিনি তার পিতাকে কথা দিয়েছিলেন জবাইকালে তিনি ধৈর্য ধরবেন এবং তিনি তার কথা রেখেছেন আমাদের রাসুল সাল্লাহ আলহাম ছিলেন এই ক্ষেত্রে আদর্শ ও অনুসরণীয় ব্যক্তিত্ব এই ঘটনায় তার অন্যতম প্রমাণ যে আবু বক্কর রদিল্লাহ আনহু খলিফা হবার পর সকলের সামনে ঘোষণা দিলেন যার সাথে রসুদ সাল্লা আলিউ আসলামের কোনো ওয়াদা বা ঋণ ছিল সে যেন আমার কাছে আসে ওয়াদাপূরণের প্রতি রসুদসল্লাহু আলিউ আসলামের প্রবল আগ্রহের কথা জানার কারণেই আবুবকর সিদ্দিক রদিল্লাহ আনহু এমনটি করেছিলেন জাবেক রদিল আনহু বলেন রসুল সাল্লাহু আলিহাস মৃত্যুর পূর্বে আমাকে বলেছিলেন যদি বাহরান থেকে সম্পদ আসতো তাহলে আমি তোমাকে এত এত দিতাম কিন্তু বাহরাইনের সম্পদ আসার পূর্বেই রসুদাল্লাহু আলিউসালের ওফাত হয় এরপর আবু বকর রাদিল্লাহ আহহুর খিলফতক কালে বাহরাইনের সম্পদ এলো তিনি ঘোষণা দিলেন যার সাথে রসুদসাল্লু আলিউসালামের কোনো ওয়াদা বা ঋণ ছিল সে যেন আমার কাছে আসে সুতরাং আমি আবু বকর রাদিল্লাহ আনহুর কাছে এসে বললাম আমাকে রসুদসাল্লু আলিউসালাম এত এত দেবেন বলেছিলেন আবু বকর রদুলিল্লাহ আনহু আমাকে একবার দিলেন আমি গুনে দেখলাম তাতে পাঁচশত রৌপ্য মুদ্রা তিনি বললেন তুমি আরও এর দ্বিগুণ নাও আবু জুহাইফা রাদিল্লাহ আনহু বলেন আমি রসদ সাল্লা আলহ আসসালামকে বার্ধক্য অবস্থায় দেখেছি হাসান আনহু ছিলেন নবীজ সাল্লু আলহামের সদৃশ নাল্লু আলহি আসালাম দায়িত্বশীল লোকদের নির্দেশ দিলেন আমাদের ১৩টি উট দিতে নিতে যাবো এমন সময় রসদ্দাল্লাহু আলহ আসসালামের মৃত্যু সংবাদ পেলাম তাই তারা আমাদের কিছুই দিল না আবু অকর রাদিল্লাহ আনহু খেলাফতে আসীন হয়ে ঘোষণা দিলেন যার কাছে রসদ্সাল্লাহ আলি আসলামের কোনো ওয়াদা আছে সে যেন আমার কাছে আসে আমি তার কাছে গিয়ে বিষয়টি জানালাম তিনি আমাদেরকে ১৩টি উঠ দেবার নির্দেশ দিলেন এভাবেই আবহাওয়া করদিল্লাহ আনহু নবীজি সুননত বাস্তবায়ন করেছেন পরের বিষয়টি ছিল অঙ্গীকার পূরণে বিশ্বস্ত থাকা অঙ্গীকারও ওয়াদার মতোই বিষয় তবে এতে একটি অতিরিক্ত দিক হল অঙ্গীকারকে শপথ বা লিখিত চুক্তির মাধ্যমে দৃঢ় করা হয় কোরআনে অঙ্গীকার পূরণের নির্দেশ সম্বলিত অনেক আয়াত আছে যেমন আল্লাহ বলে এবং আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করো এই নির্দেশ তিনি তোমাদের দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো সুরা আল আন আয়াত একশো বায়ান্ন আল্লাহ তালা আরো বলছেন আর যখন তোমরা অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো তোমরা পাকাপক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না এবং প্রকৃত পক্ষে তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমরা করব্বই আল্লাহ তালা মুিদের গুণ বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটি গুণ হল তারা অঙ্গীকার রক্ষা করে তিনি বলেন এবং তারা সিও অঙ্গীকার পূর্ণ করে যখন তারা অঙ্গীকার করে হোজাইফরাদ আনহ বলেন বদরযুদ্ধে আমি উপস্থিত হতে পারিনি কেবল এই কারণে যে তখন আমি ও আমার পিতা হুসাইল মদিনার উদ্দেশ্যে বের হয়েছি পথিমধ্যে কোরাইশ কাফেররা আমাদের ধরে ফেলে তারা জিজ্ঞেস করে তোমরা কি মুহাম্মাদের কাছে যাচ্ছ আমরা বললাম না আমরা মদিনায় যাচ্ছি এরপর তারা আল্লাহর নামে আমাদের থেকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি নিল যে আমরা শুধু মদিনায় যাব এবং মুহাম্মাদের পক্ষে যুদ্ধ করব না রসুদাল্লা আলিয়াসলামের কাছে এসে যখন সংবাদ জানালাম তিনি বলেন তোমরা ফিরে যাও আমরা তাদের অঙ্গীকার রক্ষা করব। এবং তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করব এটা এমন সময় ঘটেছিল যখন মুসলমানদের সাথে থাকা তাদের অত্যন্ত প্রয়োজন ছিল কেননা সংখ্যায় তারা ছিল খুব অল্প এবং শত্রুরা অধিক হুদয় সন্ধির একটা শর্ত ছিল কোরাইশদের মধ্যে মুসলমান হয়ে নবীজাল্লাহু আলিউসালাম কেউ এলে তিনি তাকে ফেরত পাঠাবেন এবং মুসলমানদের কেউ তাদের কাছে গেলে তারা ফেরত পাঠাবে না সন্ধি সম্পাদনের পর নবীজিতাল্লাহু আলিউসালাম মদিনায় ফিরে আসতে না আসতেই আবু বাসির রাদিল্লা আনহু যার প্রকৃত নাম উতপা এবেন উসাইস সাকাফি মক্কার বন্দিখানা থেকে পালাতে পেরে মদিনায় চলে আসেন মূশ্রিকরা তার সন্ধানে রসদ সাল্লাহু আলি আসলামের কাছে দুই ব্যক্তিকে পাঠায় তারা এসে বলল আমাদের সাথে কৃত আপনার অঙ্গীকার পূরণ করুন নবীজি সাল্লাহু আলিউসালাম বললেন আবু বাসির তুমি ইতোমধ্যে জেনেছ কোরাই সম্প্রদায়কে আমি কী প্রতিশ্রুতি দিয়েছি আমাদের ধর্মে প্রতিশ্রুতি ভঙ্গ করা বৈধ নয় নিশ্চয়ই আল্লাহ তোমার এবং তোমার অসহায় সাথীদের জন্য সুযোগ ও উপায় তৈরি করে দেবেন অতএব তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও আবু বাসির রাদেল ও বললেন আল্লাহ রসুল আপনি কি আমাকে মুসিকদের কাছে ফেরত পাঠাবেন যারা আমাকে ইসলাম গ্রহণের কারণে নিপীড়ন করে রসুল সাল্লু আলিয়া বললেন আবু বাসির চলে যাও অবশ্যই আল্লাহ আল্লাহতালা তোমার এবং তোমার অসহায় সাথীদের জন্য সুযোগ ও উপায় তৈরি করে দেবেন নবীজ সাল্লা আলাইসাল্লাম তাকে আগত দুজনের কাছে হস্তান্তর করেন একজন সাহাবিকে মুশিদদের হাতে সুপর্দ করা নবীজির পক্ষে সহজ ছিল না কিন্তু তিনি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার পূরণে যত্নেন কেননা তা আল্লাহ প্রদত্ত শরীয়তের একটা বিধান আর এই বিধান পালনে কতটুকু যত্নবান সেটা কঠিন পরিস্থিতিতেই বোঝা যায় আবু রাফের আদিল্লাহ আনহর ঘটনাটি শোনা যেতে পারে যা তিনি ইসলাম গ্রহণের কাহিনী বলতে গিয়ে বলেছেন কুরাইশা আমাকে বার্তা দিয়ে রসুল সাল্লাহ আলিয়া আসলামের কাছে পাঠায় তাকে দেখা মাত্রই ইসলামের প্রতি আমার আগ্রহ জাগে আমি বললাম আল্লাহর রসুল আল্লাহর কসম আমি আর কুরাইশের কাছে ফিরে যাবো না নবীজি সাল্লাহু আলিউসালাম বললেন আমি অঙ্গীকার নষ্ট করব না এবং বার্তাবাহককে আটকে রাখবো না তুমি বরং চলে যাও এখন তোমার অন্তরে যে ব্যাকলতা আছে তা যদি বহাল থাকে তবে ফিরে এসো আবু রাফের আদিল্লাহ মা বলেন আমি চলে গেলাম এরপর আবার নবীজ সাল্লাহু আলিহাস্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলাম ওয়াদা ও অঙ্গীকার পূরণে উৎসাহ দানের জন্য নবীজ সাল্লাহু আলি আসসালাম কেবল নিজে আমল করেই দেখাননি বরং এই বিষয়ে বহু হাদিসও বর্ণিত হয়েছে এবং অমর রাদেল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহু আলিহালাম বলেন বিশ্বাসঘাতকের জন্য দিন আল্লাহ আল্লাহতালা একটা নিশানা স্থাপন করবেন এবং বলা হবে এটি অমুকের সন্তান অমুকের গাদ্দারের নমুনা আবু সাঈদ আল খুচরি রাদে আল্লাহ থেকে বর্ণিত रसुल्लासलमुति भंगकारघातकता उच्च एक निशाना स्थापन समाजारा अन् एक हादीश्रुति भंग करा के मुनाफिकर वैशिष्ट्य बिश्रुति अंगीकार तृत्य जो विषय ता हम कृतज्ञता बोधर परचय उत्तम भाव में अंगीकार पूरण कर बंधुत सम्पर्क अटुट रखा জীবিত মৃত সবার সম্মান বজায় রাখা পরিচিত জনকে যথার্থ মর্যাদা দেয়া এসবই প্রতিশ্রুত সম্পর্কের প্রতি কৃতজ্ঞতা পরিচয় এসব ক্ষেত্রে নবীজ সাল্লাহু আলিয় আসলাম ছিলেন সবার অগ্রগামে আই সারাদ আনহা বলেন নবীজির স্ত্রীদের মধ্যে খাদেজা ছাড়া অন্য কারো প্রতি আমার তত ঈর্ষা হয়নি অথচ রসদ সাল্লা আলি আসসালাম আমাকে বিবাহ করার পূর্বেই তার ইন্তেকাল হয় রসদ সাল্লাহু আলি আসলাম প্রায়ই তার আলোচনা করতেন আল্লাহ আল্লাতালা নবীজি সাল্লাহু আলি আসালামকে নির্দেশ দিয়েছিলেন তাকে জান্নাতে মনিমুক্তা নির্মিত একটি ঘরের সুসংবাদ দেবার রসদাল্লাহু আলি আসালাম কোনো বকরি জবাই করলে তার একটি অংশ খাদিজার বান্ধবীদের জন্য পাঠাতেন অপর হাদিসে আছে এক বৃদ্ধা নারী নবীজি সাল্লাহু আলি আসসালামের কাছে এলে তিনি তার সাথে অত্যন্ত শ্রদ্ধার আচরণ করলেন তার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন মহিলাটি খাদিজা বেঁচে থাকতে আমাদের ঘরে আসতেন প্রতিশ্রুতি সম্পর্কে মর্যাদা দেয়া দিনের অংশ মক্কা বিজয়ের দিন নবীজ সাল্লাহু আলী আসালাম চার ব্যক্তি ছাড়া সবাইকে নিরাপত্তা দেন তিনি বলেন তোমরা তাদের হত্যা করবে যদিও তাদের কাবার গিলাফে ঝুলে থাকতে দেখো তাদের একজন হলেন আবদুল্লাহ এবনে সাদ এবেন আবু সারাহ তার অপরাধ ছিল গুরুতর আবদুল্লাহ এই কথা জানতে পেরে ওসমান রাদিল্লা আনহর কাছে আশ্রয় নিল রসদাল্লা আলহিউ যখন সবাইকে বায়াতের জন্য ডাকলেন তখন ওসমান রাদিল্লা আনহু তাকে রসুল সাল্লা আলহামের সামনে এনে দাঁড় করিয়ে বললেন আল্লাহ রসুল আবদুল্লাহকে বায়াত করে নিন বর্ণনাকারী বলেন নবীজ সাল্লু আলিউ আসলাম আবদুল্লার দিকে তিনবার মাথা তুলে তাকালেন প্রতিবার তার তাকানোর ভাব দেখে মনে হচ্ছিল নবীজিৎসাল্লাহু আলিয়া তার বায়াত করতে চাচ্ছেন না তিনবারের পরে তাকে বায়াত করে নিলেন এরপর তিনি সাহাবিতে দিকে ফিরে বললেন আমি যখন বারবার এমন করছিলাম তা দেখেও কি তোমাদের মধ্যে এমন কোনো বিচক্ষণ ব্যক্তি ছিল না যে তাকে হত্যা করবে তারা বললেন আমরা আপনার মনের ভাব বুঝতে পারিনি আপনি চোখ দিয়ে ইশারা দিলেই হতো রসদ্সাল্লা আলী আসলাম বললেন দৃষ্টির মাধ্যমে প্রতারণা করা কোনো নবীর পক্ষে সমীচীন নয় যেহেতু তিনি চোখের মাধ্যমে প্রতারণা কেউ ও বিশ্বস্ততা বিরোধী মনে করতেন তাহলে বাস্তবে তার কাছে আমানত রক্ষার গুরুত্ব কত ছিল তা সহজে বোঝা যায় আর এখন আমানত দারিত্ব সম্পর্কে আমরা কিছু জানব আল্লাহলা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে তোমরা আমানতসমূহ সমূহ তার পাওনাদারদের পৌঁছে দাও সুরা আটান্নাল এবং প্রকৃত মোমিন্ত তারা যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে সুরা মারেজ আয়াত বত্রিশ তিনি বলেন হে ইমানদারকন তোমরা আল্লাহ ও তার রসুলের সঙ্গে খেয়ানত করো না এবং নিজেদের আমানতের মধ্যেও খেয়ানত করো না তোমরা তা জানো সুরা আনফাল আয়াত সাতাশ নবোত লাভের পূর্বে নবীজ সাল্লু আলি ওয়াস্লাম আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন কেবল গচ্ছিত সম্পদ রক্ষার মতো একটা গুণের কারণেই কি তাকে এই উপাধি দেয়া হয়েছিল না বরং আল আমিনের মধ্যে অনেক গুণের সমাবেশ ঘটেছে তিনি ছিলেন সত্যবাদী আমানতের যথার্থ সংরক্ষক এবং বিচারকালে ন্যায়বিচারক কোরআনে মুসা আলাইসালামের প্রশংসায় বৃত্ত সোয়াইব আলাইসালামের কন্যার উক্তি এভাবে বর্ণিত হয়েছে হে আমার পিতা আপনি একে মজুর নিযুক্ত করুন নিশ্চয়ই আপনার জন্য উত্তম মজুর হচ্ছে সেই ব্যক্তি যে শক্তিশালী ও আমানতদার সুরা আল কাসাস আয়াত ২৬। সার কথা আমানতদারই ব্যক্তির অন্তরের একটি গুণ জীবনের ছোট বড় বিভিন্ন ক্ষেত্রে যার সম্পর্ক রয়েছে এটা কেবল গচ্ছিত সম্পদ রক্ষার সংক্ষিপ্ত অর্থের মধ্যে সীমাবদ্ধ নয় আমানতদারি ও গচ্ছিত সম্পদের হেফাজত সাধারণত আমানতদারি বলতে মানুষ এই ক্ষেত্রটেই বোঝে অর্থাৎ গচ্ছিত সম্পদ রক্ষা করা নিঃসন্দেহে এটি আমানতদারি তার প্রধান ক্ষেত্র মক্কার কুরাইসরা চরম শত্রু হবার পরেও কোনো মাল গচ্ছিত রাখতে হলে রসুলসাল্লু আলহামের কাছেই রাখত কেননা তাদের বিশ্বাস ছিল গচ্ছিত মাল সংরক্ষণের ক্ষেত্রে তার চেয়ে বড়ো আমানতদার আর কেউ নেই হিজরতের রাতে রসদ্সাল আলাই আসলাম আলী রাদেল্লাহ আনহুকে নিজের বিছানায় এজন্যই জন্যই সায়িত অবস্থায় রেখে গিয়েছিলেন তিনি যেন রসদ্সাল্লা আলিয় আসসালামের কাছে রক্ষিত মালগুলো আপন আপন মালিকের কাছে যথাযথভাবে পৌঁছে দেন আলী রাদেল আনহু তিন দিন পর্যন্ত মক্কায় থেকে সেসব মালামাল মালিকদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়ে তারপর মদিনায় হিজরত করেছিলেন গোপনীয়তা রক্ষায় আমানতদারি ইসলাম যেসব বিষয়কে আমানতদারির ক্ষেত্র হিসেবে নির্বাচন করেছে তার মধ্যে গোপন বিষয় যেমন গোপন কথা গোপন দোষ ইত্যাদি গোপন রাখাও অন্যতম হাদিস এসছে রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন কেউ যদি অন্য কারোর সাথে কথা বলার সময় এদিক সেদিক তাকায় তাহলে তা আমানত হাদিসের ভাষ্য এদিক সেদিক তাকানো দ্বারা উদ্দেশ্য হচ্ছে কেউ যদি কথা বলার সময় এমন ভাব প্রকাশ করে যার দ্বারা সে বোঝাতে চায় যে তার কথাটি অন্য কেউ না শুনুক তখন তার কথাটি সম্বোধিত ব্যক্তির কাছে আমানত হিসেবে গণ্য হবে यदीसटी द्वारा अन् गोपन कथार क्षेत्रेमानी विषयटी स्पष्ट हो जाए यह विषय आकटी हादीस हलो रसद सोल्लाहु आलिम ईर्शाद कर स्वामी स्त्री एके अपर साथ अंतरंग हैं तरपर तर रहस्य प्रकाश कर देतर दिन आल्ला सबसे बड़ ख्या हिसाब से गण्य है परामर्श प्रदानदारी एट अमानत रक्षार एक क्षेत्र हदीज़ा रसद सोल्लाहु आलिस्सलम ईर्शाद करो विषय परामर्श चावा है সে ওই ব্যক্তির মতো যার কাছে কোনো কিছু আমানত রাখা হয় অনেক হাদিসে রসুদ সাল্লাহু আলী আলসালাম আমানতদারিকে ইমানের সাথে সম্পৃক্ত করেছেন এর আগে আমরা মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছি এবং বহু হাদিসে এই বিষয়টি উল্লেখ রয়েছে যে মুনাফিকের কাছে আমানত রাখা হলে সে খেয়ানত করে রসুদসালু আলিহাল্লাম বলেছেন যার আমানতদারি নেই তার ইমান নেই আর যে অঙ্গীকার রক্ষা করে না তার কোনো দিন নেই এই কারণেই আমানতকে মানুষের সত্তাগত গুণ সাব্যস্ত করা হয়েছে রসুদসাল্লু আলিউ আসলাম ইরসাদ করেছেন যেই তোমার কাছে আমানত রাখে তুমি তার রক্ষা করো যে তোমার সাথে খেয়ানত করেছে তার সাথেও খেয়ানত করো এই বিষয়ের মাধ্যমে আজকের পর্ব এখানে শেষ হচ্ছে আগামী পর্বে যথারীতি নবীজি সাল্লাহু আলিউ আসলামের আখলাখের আলোচনা চলমান থাকবে রফস মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডবল রেইন ড্রবস মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন অথবা ইউটিউব ইউটিউব two zero five